বন্দ গুরুপদ ভক্ত বিন্দমিত শ্রীচৈতন্য প্রভু বন্দে নীতি নন্দো শ্রীনন্দনন্দন বন্দে চোদ গোপীজন সামুত বৃন্দন মনোহর বংশাশ কৃপা সিনেদিবচ পতি পাবনেভাবেভ্য নি বচা লুঙ্ঘতগিমে পরমদমাধব বৃন্দ তুলসিদেব পিয়া কেশবশক্তিপদে দেবী সবত নমো নারায়ণ নমস্কৃতর দেবীং সরস্বতিস ততো জুদি সংকীর্নে কৃষ্ণ কথোপদেশ গৌরী পৈ প্রকাশনে সদানুর গুর্ভক্তি ভক্তি প্রমদবরুণ ধেয় সদা পিভব মৃষ্ট দোহম তীর্থ শিব বিতিহম পনত দ্বিপোথম বন্দে মহাপুষ তে চরিদ ত্যাক্ত দুজ্জ সুপি তর্মীষ্ট বচসা যদগাণ্য মায়ামী গেপি বধাবত বন্দে মহাপুষ তে চর পাদ পাল্লবন খচন্দমি ছটা বিসুজ কি সদর্শি পূর্ণাগর সারমূরি সারাধিকা কাম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দ সিআত গদাধর শিবাসি গৌরভক্ত বিন্দু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত শ্রীয়ৈত গদাধর শিব সি গৌরভক্ত বিদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে हरि राम राम, राम हरि अजानुलित भुज कनका बतु संकेतनिकमला यथाक्ष विशां दिज भरोगधर्म पालो वंदे जगत प्रिय करु कुणा बुथारु হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে জং ব্রহ্মবর্ণেন্দর দমরত সুন্নবতি দিবৈব বেদৈ সঙ্গ পদক্রমোপনি গায়ে সাম গা ধৈনা তদিন মনস্বশি যোগি না বিদু সুরাগা দেওয়ভভক্তি সিদ্ধান্ত सरस्वती गोस्वी ठाकुर बहुपात जाना जगत चिंता्रोतर संगे निजे दे चिंता फिलबे ना शिलभक्ति सिद्धांत सरस्वती गोस्वी ठाकुर बहुपात जाना जगत चिंता्रोतर संगे निजेद चिंता्रोत के मिलिए फिलबें अपनारा गौर दावी कर गौरव मठे सारस्वत गौरव दावी करना समीचीन श्री सरस्वती ठाकुर आपनारा भक्ति बिनोद धारा संगे अभक्ति बिनोद धार पार्थक्य बोझार चेष्टारूप सत्संग कर आपनारा एक चतुर हन जे जन कृष्ण भजे से जन है बड़ আপনারা ভক্তি বিনোদ ধারার সঙ্গে অভক্তি বিনোদ ধারার পার্থক্যটা কোথায় কোথায় ভেজালটা আসে এটা বুঝবার চেষ্টা করুন যদি আপনারা এটা সিনসিয়ারলি করতে পারেন তাহলে ভক্তির নামে আপনাদের অন্য কিছু শিখবার দরকার পড়বে না ভক্তির নাম করে কিছু অন্য কিছু শিখে ফেলব শিখে সম্প্রদায়ের বিভিন্ন রকম উৎপাত সৃষ্টি হবে সেটা প্রয়োজন পড়বে না আলোচনা প্রসঙ্গে সরস্বতী ঠাকুর এইসব কথাগুলো বলছেন যেগুলোর মধ্যে অনেক গভীর অর্থ আছে অনেকে এই কঠোর কথাগুলোর অর্থ বোঝেন না যে শ্লোক দিয়ে প্রথমে শুরু করা হল সেখানে দেখা যাচ্ছে যে পরাতপর অখিলেশ্বর নন্দনন্দন শ্রীকৃষ্ণের ভজন করবার জন্য আপনারা সাহস করেছেন সেই ভগবানের চরণ দর্শনের জন্য কৃপা পাওয়ার জন্য ব্রহ্মা শঙ্কর আদি চৈতন্য চরিতামত বলছেন চিরলোক পাল অত সমস্ত ব্রহ্মাণ্ডের যত দেবতাগণ যেখানে যা আধিকারিক দেবতাগণ আছেন তারা সবাই ব্যস্ত হয়ে রয়েছেন কি করে কীভাটা পাবেন রূপগোস্বামীবাদও বিভিন্ন কীর্তনেতে লিখেছেন অনেক সময় অনেক কড়া কথা গোস্বামীগণের বৈষ্ণবগণের বলতে গিয়ে আমাকে অনেকে ভুল বুঝতে পারেন কিন্তু আমি এখানে প্রতিনিধি হিসাবে বসেছি তাদের কথাগুলোকে ইনট্যাক্ট অ্যাজ ইট ইস যেরাম আছে আপনাদের কাছে উপস্থাপনা করতে গিয়ে রিপ্রেজেন্টেড করতে গিয়ে হয়তো আপনারা উল্টো বোঝেন যে এই কথা এত বিভৎস কথা করা কথা শুনতে হলো কিন্তু এগুলোর মধ্যে কোনো দোষ নাই জগতের লোক যেমন কোন কিছু আপনাকে কিছু বলল তার মধ্যে হিংসা বলে বস্তুটা থাকে কিন্তু গুরুবৈষ্ণবের যে আপনাদের কাছে তীব্র কথা তার মধ্যে কোটি মা বাবা আপনারা যে জন্মে জন্মে পেয়েছেন সেগুলোকে যদি এক জায়গায় করে দেন করে যদি সেখান থেকে এক্সট্র্যাক্ট করতে পারেন আসল জিনিসটা তাহলে দেখবেন তার সঙ্গে সমান হচ্ছেন কোটি জন্মে যে সমস্ত মা বাবা পেয়েছেন তাদের যে স্নেহ সেগুলোকে এক জায়গায় করে সেগুলোকে ঘনীভূত করে তাহলেও আপনি গুরু বৈষ্ণবের স্নেহর সঙ্গে তুলনা করতে পারবেন ওগুলোকে মাস্চর্য হিসাবে গ্রহণ করবেন না ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় কাতরভাবে নিত্যানন্দবহুর তিনি দাস নিত্যানন্দব নিজেরই প্রতিজ্ঞা আছেন যে আপনাদের সবাইকেই তিনি পার করে দেবেন এই যুগেই এটা পেয়েছেন অন্য কোনো যুগে এত সুবিধাটা পেতেন না এই যুগেই তোমাদের এই সমস্ত সুবিধে দেওয়া হয়েছে নিত্যানন্দ বউ প্রতিজ্ঞা করেছেন যে আমি এই জগতে যত লোক আছে তাদেরকে আমি পার করব আমার প্রতিজ্ঞা বাসুদেব দত্তের অনুরোধে স্বীকার করেছেন গেছেন হরিদাসাগরের সঙ্গে নামের মহিমা আলোচনা প্রসঙ্গে সব কথা উত্থাপন করেছেন নিত্যানন্দব প্রতিজ্ঞা আছে পূর্ব থেকে কি বলেছেন অত একটা কাজ করবে কিনা বল সেটা গৌড় বলে নিতাই বলে একটু ডাকবেন গৌর বলে ডাকলেও হবে নিতাই বলছেন আমার নাম বল সেটা বলছে আমারে কিনিয়াল গৌরহরি গৌরাঙ্গ অবতার আর আপনি অন্যান্য সময় পাবেন না কী কী কথা বলেছেন কালকেও কিছু আলোচনা করবো বিশেষভাবে যখন ছিল বৃন্দাবন দাস ঠাকুর নিত্যানন্দ প্রভুর করুণা আর বৃন্দাবন দাস যদি তুলনা করা হয় তাহলে ভিত্বের যে করুণা বৈষ্ণবের করুণা নাকি ভগবানের থেকে বেশি হয় শাস্ত্র বিচার করে বলছেন বৃন্দাবন দাস ঠাকুর ওপার করুণা করছেন জগৎবাসীকে সেই ভালোবাসা পাইয়ে দেওয়ার জন্য যেটা আসিমত ভাগবতের শুরুতে আপনারা শুনেছেন ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম শ্লোকেশো অনময়াদ ইতরাষ্টার্থ সভিজ্ঞ সরাট ইত্যাদি শ্লোকে সেখানে লাস্টে ব্যাসদেবজী বলেছেন সবাইকে আহ্বান করেছেন গায়ত্রীর মন্ত্র দিয়ে শুরু করেছেন এখানে জগৎবাসীকে আহ্বান করেছেন এখানে কোনো স্বার্থপরতা নাই বৈষ্ণব জগতে স্বার্থপরতা বলে কিছু থাকে না তারা কাতরভাবে আহ্বান করেছেন জগৎবাসীকে আপনারা আসুন সবাই একসঙ্গে আমরা সত্যম পারম ধীমাহি ধীমহী বহু বচন এখানে সবাইকে আহ্বান করছেন আপনারা সব আসুন তাহলে এই সত্যবস্তুকে আমরা সবাই মিলে ধ্যান করি ব্যাসদেবজি তো মহারাজ ধ্যানের কথা বলেছেন আপনি তো সংকীর্তনের কথা বলছেন চৈতন্য মহাপ্রভুত সংকীর্তনের কথা বলছেন এগুলো অনেকবার বলা হয়ে গেছে আর দ্বিতীয়বার বলতে পারব না সংকীর্তনই হলো মহাধ্যান সংকীর্তনী হলো মহাযোগ্য সংকীর্তনী হল সর্বকিছু এগুলো সব প্রমাণ করা হয়ে গেছে অনেকবার সংকীর্তনকে মহাধ্যান বলা যারা ধ্যান করতে বসেন সংকীর্তনের দ্বারা মহাধ্যান হয়ে যায় সংকীর্তনের দ্বারা মহাযোগ্য হয়ে যায় সংকীর্তনের দ্বারা মহা অর্চন হয়ে যায় সমস্ত কিছু সংকীর্তনের দ্বারা পরিপূর্ণরূপে সব হয়ে যায় ভগবানের সর্বেন্দ্রীয় প্রীতি বিধানের আর এত সোজা রাস্তা সোজা রাস্তা কিছু নাই ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাজা অত্যন্ত কাতর ভরে বলেছেন এত পরিহারেও যদি যে পাপি নিন্দা করে তবে লাথি মারু তার শিরের ওপরে আপনারা তো উত্তেজিত হয়ে গেলেন এই সব কি কথা হচ্ছে এগুলো কি কথা হচ্ছে বিভিন্ন প্রোটেস্ট নোট চলে এলো গুরু বৈষ্ণব বলছেন আপনারা বুঝতে পাচ্ছেন না তার করুণাটা যদি এত করে গৌরাঙ্গের অজস্র লীলা তার করুণার কথা যদি আপনাদের বলা হলো যদি তারপরও আপনাদের হৃদয়ের মধ্যে কোনোরকম কোন সারা জায়গাতে জাগানো গেল না তার মানে আপনাদের অনেক পাপ রয়েছে অনেক অপরাধ রয়েছে একবার গৌর নামে একবার একবার কৃষ্ণ নামে সমস্ত পাপ চলে যায় অনন্ত কালের পাপ ধুয়ে যায় এক কৃষ্ণ নাম সমস্ত পাপ ক্ষয় করে আর এক কৃষ্ণ নাম হইতে পাইবে কৃষ্ণ চরণ চৈতন্য মহাপ্রু বলেছেন এগুলো কোনোটাই অ্যাবজাক্ট কথা নয় যদি কোনো সময় সৌভাগ্য হয় যদি বলেন নামের মহিমা খালি বলুন কি করে এই যে নাম চৈতন্য মহাপ্রু করতেন সেই নাম সমস্ত জগৎবাসীকে কি করে মঙ্গল করলো মহাপ্রভু তো এক জায়গায় ছিলেন ঝারিখণ্ড দিয়ে যাচ্ছেন ওখানে নাম করছেন কি করে সমস্ত জগৎবাসীর মঙ্গল হয় এই সমস্ত গুপ্ত কথা পরে আলোচনা করা যাবে এটা উপযুক্ত সময় নয় भागवत गति मंथर हो जाए बृंदावन दास ठाकुर महाशय अपन संगे शत्रुता करें नाई बृंदावन महाशय बृंदावन दास ठाकुर महाशय कतर भाव चाहे समस्त जगतर लोक जान कृष्ण के जाने भगवान के जाने करुणा जान लाभ करी कर बोझार परिना बोझे তাহলে আমি আমার চরণের ধুলি ওর মাথায় দিয়ে তাকে তার যে স্তব্ধতা তার যে তার যে ভেতরে যে কোন রকম কোনো সারা পাওয়া যাচ্ছে না সেটা আমার চরণের ধুলি দিয়ে তাকে অ্যাক্টিভাইজ করব। কেমিস্ট্রিতে বলে অ্যাক্টিভাইজ করা হের তাদেরকে অ্যাক্টিভাইজ করব তাদের যেন সেই চেতনা বেড়ে যায় তারা যেন উপলব্ধি করতে পারে এটা বাস্তবিক কথা এটা প্রহ্লাদ মহারাজে বলছেন প্রহ্লাদ মহারাজে খাতের ভয়ে বলছেন मोतीण कृष्ण परतो सतोबा मित्रम अदंत तम पुनः पुनः चर्बित चर बनान मतीर्ण कृष्णे परतो सतोबा निजे निजे कख कृष्ण चरण मती आसे ना विचार कर देखा जाए कार যদি অন্বেষণ করায় দেখা যায় ওখানে নিশ্চয়ই কোন পরমির নিষ্কিচনীত কখনই কৃষ্ণচরণে লাগতে পারেন যতক্ষণ পর্যন্ত না পরমাংস কুলের চরণ ধুলিতে অভিযিক্ত না হতে পারছ এই দূষিত বুদ্ধি ততক্ষণ পর্যন্ত শুদ্ধ হবে না সেই জন্য বৃন্দাবন দাসগরে এটা তুমি খুঁজতে যাবে তার চরণি পাবে না সেই জন্য তিনি কৃপা করে তোমার মাথা লাথি মারবেন মেরে তোমাকে এত বড় করুণা করবেন যাতে তোমার মাথার দূষিত বুদ্ধি চলে যায় আর ভগবৎ চরণে তুমি অনুরক্ত হয়ে পড়ো সেই জন্য এই সমস্ত করুণার কথা বলা আছে কিন্তু জগৎবাসী তাদের জড়ো নিয়ে সব বুঝতে পারেন না সকালে ওই আলোচনা হচ্ছে বিভিন্ন পুরিসের কি ছইতে মুইছে লগুষ্ঠে ইত্যাদি কথা যখন জড় লোক শোনেন তখন তারা বলেন তারা যদি সঠিক জায়গায় এই কথাটা না শোনেন যদি তেজিয়ান বৈষ্ণবের কাছে এটা শুনে ফেলেন তখন সাহস করবেন না কোনো কথা বলা কেন ওর হৃদয়ের চিত্তবৃত্তি যা আছে বৈষ্ণবগণ বুঝতে পারে। সঙ্গে সঙ্গে কথা যখন শেষ হয়ে গেল তার মুখস্তব্ধ যখন এই কথা যখনই বলা হবে তখন তার মধ্যে উত্তেজনা আসবে সে বলবে এখনই আমি একটা প্রশ্ন করি মহারাজকে কিন্তু যখন সে হরিকথা শুনবে পুরো সোনার পরেতে এরকম দেখা গেছে এরা সব প্রমাণ জানে প্রথমেই হরিকতা শুরুতেই ছটফট করছে কিছু বলার জন্য ওরা বলছে চুপ করে বসুন চুপ করে বসুন হরিকথা যেই শেষ হলো তখন সে বলছেন আমি যে প্রশ্নটা করবো ভেবেছিলাম তার উত্তর পেয়ে গেছি মহারাজ এটি স্বাভাবিক কেন হরিকথা কেউ মানুষ বলেন না হরিকতা ওপর থেকে নেমে আসেন যেমন অর্চন করতে গেলে আমরা আরাধনা করি গুরুপার পদ্মকে আপনি দয়া করে অধিষ্ঠিত হন আমার মধ্যে হয়ে অর্চন করুন অপ্রাগিত ভগবানের অর্চন আমার পক্ষে সম্ভব নয় মর্ত বুদ্ধি সম্ভব সেই রকম হরিকথাও কোনো বদ্ধজীব বলতে পারেন না হরিকথা অবতীর্ণ হন এই জগতে অবতীর্ণ হন কৃপা করবার জন্য যেমন অবতার অবতীর্ণ হয় হরিকথাও তাই হরি কথা এবং হরি অভিন্ন এগুলোও অনেক গভীর তত্ত্ব আছে সেই জন্য সেখানে বলা হচ্ছে যে তারা প্রশ্ন করতে চাইতেন মহারাজ এগুলো সব বাড়াবাড়ি পুলিশের কি চইতে মইসের লগোস্ত এগুলো তো এগুলো মহারাজ এগুলো বাড়িয়ে চাড়িয়ে কথা কিন্তু এগুলো বলতে পারেন না যখন উত্তরটা শুনে না গুরু বুঝতে পারেন ওর মনে এইগুলো উঠছে সন্দেহ জাগছে তখন যেগুলো উত্তর পেয়ে যান তারপরে কোনো কথা জবাব দিতে পারে। না আজকে আমরা শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের অতি দুঃসাহস করেছি উচিত ছিল না গুরু বৈষ্ণবের কৃপা নিয়ে তাদের কৃপাতে সবই সম্ভব শুনেছি পঙ্গুং লংঘাইতে গ্রিম এটা শুধু ড্রাই ফিলসফি নয় এটা শুধু শুকনো ফিলসফি নয় এটা বাস্তবিক কথা দেখা গেছে সনাতন গোসে মহাপুকে বলেছেন পঙ্গু না চাইতে যদি তোমার মন থাকে তাহলে কৃপা করো মামার মাথায় তুমি চরণ ধরো ধরে আশীর্বাদ করো তাহলে আমের এই সমস্ত বৈষ্ণব স্মৃতি আদি সব হতে পারে নচেত আমার মতো ব্যক্তির পক্ষে সম্ভব হবে না এইভাবে কাতর ভাই বলেছিলেন তাতে সনাতন গোসাইকে যেভাবে কীভাবে করেছিলেন আপনারা সবই জানেন শুনেছেন এখানে শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের একবিংশ অধ্যায়িত দশম স্কন্ধের যেগুলো আলোচনা নিষেধ বদ্ধজীবের যে জড়ো বিষয়ের প্রতি অভিনিবেশ আছে সেই অভিনিবেশকে রূপে গুটিয়ে নিয়ে অপ্রাগ যে জগতের মধ্যে প্রতিস্থাপন করা ইটস কোয়াইট ইম্পসিবল সম্ভব নয় হয় না এইজন্য জন্য শাস্ত্র বলছেন যে ভূমিকায় থাকুক थकूं से रमन करें चितेन कृष्णातम कृष्णावेश शुदूरतहा विषय अविष्ट थकालीन अवस्था कृष्ण आवेश तुम्हार होना और कृष्ण आवेश ना हम भक्ति बोले जिसना कृष्ण आवेश ना हा पर से ততক্ষণ পর্যন্ত এইসব ভাগবত কথা আলোচনা ভাগবত শোবন এগুলোও সম্ভব হয় না পরিপূর্ণরূপে সেই জন্য ইকোনমিক্সের অধ্যায়তে এখন আমরা এসে পৌঁছে শ্রী সুকুবাচর সুখদেব বলছেন এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় এ অধ্যায়কে রসিক ব্যক্তিগণ এক একটা অক্ষরকে বিচার বিশ্লেষণ করে আলোচনা করেন এই শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ সম্বন্ধে বলা হয়েছে যত বৈষ্ণবানাম ধরম রসিক বৈষ্ণবগণের এটা ধন এটা জড় কেউ এই ভাগবত নিয়ে উৎপাত করবে বাজারে গিয়ে ভাগবত পাঠ করে কিছু টাকা রোজগার করবে এই পশুদের জন্য এই ভাগবত নয় পারভংস ধর্ম এখানে বলা আছে এখানে রসে পরিপূর্ণ এই গ্রন্থকে একটু কাত করে দিলে রস পড়ে যাবে নিচে এই জন্য বৈষ্ণবগণ বুকে ধরে রাখবেন সাবধানে সেখানে বলা হচ্ছে যে এই অধ্যায়কে বলা হয় বেনুগীতা যেটা বোঝবার মতো দুঃসাধ্য জড়োজগতের বুদ্ধি নিয়ে কেউ করতে পারবেন না হয় না এটা তার আগে আমরা গিয়ে দেখব এটা বেনুগীতা ভ্রমণ গিতা আছে উদ্ধব গীতা আছে তারপরে আমরা দেখব অনেক এর মধ্যে ভাগবতে অনেক গিতা আছে রুদ্রগীতা আছে অনেক গীতা গিতা মানে গান করেছে। এ বলে গীতা গান করেছেন তারপরে এখানে দেখবেন গোপী গিতা। যেখানে বলতে গিয়ে সনাতন গোসাই চোখের জল ফেলেছেন ফেলে সেইটা সম্বন্ধে কিছু লেখবার আগে অজস্র কয়েকদিন ধরে সনাতন গোসাই কলম ধরে খালি চোখের জল ফেলেছেন ফেলে গোপিকাগণকে চরণে ধরে প্রার্থনা করছেন খালিকাতরভাবে হেগো গোপিকাগণ এই আপনাদের এই যে গোপী গীতা আপনারা যে গেয়েছেন এই আপনাদের ভাষা কেবল গোবিন্দ বোঝেন আর গোবিন্দের ভাষা আপনারা বোঝেন এর মধ্যে আমার মতো ব্যক্তির কোনো অনুপ্রবেশ নাই যদিও আমরা জানি সনাতন গোসাই ও ব্রজের রাধারানীর সখী রূপগোস্বামী তাই কিন্তু এখানে তিনি দৈন্য করে বলছেন যদি আপনারা কৃপা করে আমার কাছে কি অর্থ আপনাদের কি বলতে চেয়েছেন যদি নিজেরা প্রকাশ না করেন তাহলে কিছুতেই বুঝতে পারবো না উপলব্ধি করতে পারবো এই জন্য আপনাদের চরণে পুনঃ পুনঃ আমি আমার ধৃষ্টতা ক্ষমা করবেন পুনঃ পুনো এই যে এর সম্বন্ধে কিছু বলতে বসেছি জগতের লোক কিছু বুঝতে পারবে না আমি নিজেই তো কিছু বুঝি সনাতন গোসাই বলছেন কাতর ভয়ে প্রার্থনা করে যখন করোনা পেলেন তখন সেই সেই সেখানকার টিকা তিনি বিশ্লেষণ করে লিখেছেন সে সমস্ত বড় দুর্ভোগ কথা এখানে এরও টিকা সনাতন গোসাই লিখেছেন বিশ্বনাথ চক্রবর্তী লিখেছেন বল্লভ ভট্ট লিখেছেন সিদ্ধ স্বামীপাল লিখেছেন সবাই তাদের টিকার যার যেখানে বিশেষ আছে সেগুলোই আমি আলোচনা করব। বিস্তৃত আলোচনার কোনো সুযোগ নাইনোবাচম শরত স্বচ্ছ জলমা করম সোপালুত ইত শরত স্বচ্ছ জলম পদ্মা কর সুগন্ধিনা স্বচ্ছ জল হয়েছে আপনাদের ধারণা আছে যে যখনই বর্ষা চলে যায় বর্ষা চলে যাওয়ার পরে শরদের আগমনে সমস্ত জলাশয়গুলো নির্মলতা ধারণ করে পবিত্র হয়ে যায় সমস্ত জলাশয়ের মধ্যে জলগুলোকে দেখা যায় তলায় সিডিমেন্টেশন পরে যায় ফিতিয়ে যায় জলগুলো গিয়ে একটু নির্মল আকার ধারণ করে এটা প্রকৃতির গুণেতেই হয় এটা কাউকে করতে হয় না এই জন্য বলছে शरत स्वच्छ जलम पद्माकर सुगंधि ना और पद्म फूल फूटेन विभिन्न सरोवरे पद्मेर जो सुगंध चारिदी के छड़े पड़छे चारिदी के अद्भुत बृंदावर परिवेश के को दार्शनिक व्याख्या के उपस्थापन करते पर वस्तु बर्णना करते गविर भाषा हारिए जाएं जान भाव ए भाषा परस्पर व्ञापक है भाव के परिसफुट कर भाषा दिए अनेक समय अपन अनेक दुखर कथा विभिन्न व्यक्तर कचे बोलें प्रेमर कथा बतमेटा से बलाजे भाषार माध्यम आर भावटा के परिसफुट कर चिठी लिखन जार बक्त्य पेश कर घटना घटे अनेक समय देखा जाए जे भाव दिए भाषा के परिसफुट कर प्रचेषा है मैंने मध्य जब इसे एर मध्य भाषा फुटे परफुट हलो की चाहिए एरक है क्योंकि देखा जाए भावी भारत व्ञापक जख है जब से भाषा को कार्यकरी भूमिका आसते बड़ द्रूह आश्चर्य भूमिका सेम ही उन्नत भूमिका अप्राकृतिक जगत जेखने को भाषा अपनार कार्यकरी भूमिकायत पर स्ट्रैगनेंट अवस्था है श्रतहनता प्राप्त है सेवल चे थे किचू करार नहीं সেই সত্য সেই আশ্চর্য সৌন্দর্য আশ্চর্য মহিমা যদি আপনার হৃদয়েতে তিনি প্রকাশ করেন গোপিকাগণের সঙ্গে রাধারণের সঙ্গে গোবিন্দের যখন দর্শন হতো খালি চোখে চোখে রয়েছে কিছু কথা বেরতো না এরকম অবস্থা কিছু বলবার নেই এই অবস্থাগুলো বদ্ধজীব তার রক্ত মাংসের এই যে ধারণা এই ধারণা নিয়ে সেই অবস্থার বিষয়বস্তুগুলোকে চিন্তার মধ্যে আনতে পারে না এই জন্য এটাকে বলে অচিন্তনীয় বস্তু অচিন্তনীয় বস্তু এই বলা হয় যেটাকে কোনো যুক্তি তর্ক বিতর্ক কোনো কিছু যেতে পারবে না সেরাকে বলা হয় অচিন্ত বস্তু এখানে পদ্মের সুগন্ধ দিয়ে চারিদিকে পদ্মসুল শুধু না অন্যান্য সমস্ত সৎ সুগন্ধ দিয়ে বৃন্দাবন একেবারে সৌরভে পরিপূর্ণ এখানে একটা সন্দেহ আছে যে পদ্মাকর সুগন্ধি না বায়ু না বাতম। বায়ু বলতে গিয়ে এক বচন ব্যবহার করেছেন কেন এটা বড় আশ্চর্য বায়ু তো অনেক পরপর আসতে থাকে সেখানে চক্রবর্তীবাদ বলছেন বায়ু না বাতম এই শব্দটা ব্যবহার করতে এই জন্য হয়েছে যে বায়ু না বলতে গিয়ে সে বায়ুর মধ্যে যে একটা তীব্র ভাব থাকে ধাক্কা ধুক্কি মেরে যে বায়ু প্রবাহিত হয় সেরকম বায়ু না বলছেন মৃদু মৃদু বায়ু বই যেটাতে সুখকর গোবিন্দের সেবায় অত্যন্ত সুখ দায়ক হয় সেইজন্য অত্যন্ত মৃদু বায়ুর কথা বলতে গিয়ে এই জন্য সেই জন্য সুখদেব গোস্বামী এখানে বায়ু না বলেছেন বিশ্বনাথ চক্রতে এই অর্থ সে ন্যাবিস বায়ু না বাতম এখানে উত্তম শরৎ স্বচ্ছ জলম পদ্মা কর সুগন্দিনা ন্যাবিস বায়ু না বাতম স গো গোপালক অচ্যুত এখানে গোপাল কাকে বলা হয় গোপাল গোবিন্দ তিনি এরকম একটা পরিবেশ बृंदावन चारण करना वायु प्रवाहित होता चार गोप गोप समान से गोविंद से प्रवेश कर दृश्य से दृश्य मान वर्णना करा जाए ना एखने सुखदेव गोस्वी सुंदर बोल भागवत कथा बनराज सुस्मित भ्रिंग द्वीजकुलुष्ट सरहर महिध्रम मधुपति रव गारायण सौ पुपालो बल्चम बोल कुमित बनराज सुस्मित भ्रंग द्वीजकुलुष्ट सरह सरित महिध्रम बिंदा मन सौंदर्य चोक बुजे देख कम বলছেন কুসুমিত চারিদিকে আমি আগেও বলেছি হেন কোনো বিশ্বের ফুল নাই ফল নাই যেটা বৃন্দাবন নামক বা প্রাকৃত ধামেতে পাওয়া যায় না সমস্ততে পরিপূর্ণ বৃন্দাবন সেই কুসুমিত বনরাজি আর সুস্মিত ভৃঙ্গ এই যে ভৃঙ্গকুর তারা সবসময় গুনগুন করে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে আর বিভিন্ন গন্ধের যে বায়ু তাতে আকৃষ্ট এদিক ওদিক দৌড়াচ্ছেন সবসময় গুনগুন গুনগুন আওয়াজ হচ্ছে আর দ্বিজকুলো ঘুষ্ট সেখানে আবার পক্ষীগণের বিভিন্ন পক্ষীগণের বিভিন্ন পক্ষী আছে একরকম শুধু কোকিল নয় শ্যামা পক্ষী আছেন বিভিন্ন দোয়েল কোয়েল বিভিন্ন রকম সব পক্ষীগণ বিভিন্ন গাছে গাছে কীর্তন করছেন তারা তারা গান করছেন ভগবানের এই অপূর্ব চারিদিকে কুঞ্জন রয়েছে পক্ষীগণের এদিকে সমস্ত ভীঙ্গগণের নাদ রয়েছে চারিদিকে সব মিলিয়ে যেন মনে হচ্ছে কে একটা যেন তালে থালে একটা সঙ্গীত তৈরি করছে কে যেন একটা গুনগুন করে ব্যাকগ্রাউন্ডে মনে হচ্ছে যেন কোথায় গুপ্তভাবে কোথায় গান চলছে কোন একটা লহর চলছে কিন্তু কেউ ধরতে পারছে না কোথায় সেটা হচ্ছে সবই ভগবান গোবিন্দের জাদু এবার বলছেন মধুপতি রব গাঢ চারায়ণ মধুপতি তো প্রবেশ করলেন মধুপতি কাকে বলা হচ্ছে বলে मधुपति बला हे एर अनेक अर्थ टीकारा बोले प्रथम कथा तो जदव वंश तधु जदव वंशे तरह तौचारण करें जरा तरह मधु बला एक अर्थ और एक हे जे भगवान के मधुपति बधु त मधु बला हे तर पति हल कृष्ण वास्तविक पति বাস্তবিক পতি কিন্তু তিনি মধুপতি তাদের তারা গৌচারণ করেন যাদব তারা তাদেরকে মধু বলা হয় যারা এই এই উপজীবিকা গ্রহণ করেন আর তাদের তিনি পতি এই জন্য তাকে মধুপতি বলা হচ্ছে অনেক সময় দেখা যায় এই গৌগণকে যে চারণ করছেন এর টিকাকারা আরও অনেক সুন্দর ব্যাখ্যা করেছে গোবিন্দ তোমার হৃদয়ে যে গৌগণ আছেন তাকে চারণ করে গোবিন্দের কাজ তাই গোবিন্দর কাজই হলো গোচারণ করা কখনো কখনো কেউ কেউ ভেবে দিল বললো মাঠে যে গরুগুলো আছে এগুলোই চারণ করেন এরা আভীর বংশীয় তারা এরা আভির বংশীয় বৃন্দাবনের আভির বলা হয় এদের আভিরি কন্যা আহিরি কন্যা ইত্যাদি সব বলা হয় কন্যা আভির জাতি বলা হয় এটা শুধু অর্থ নয় এর মধ্যে অনেক গোপন অর্থ আছে সেটা কি না তোমার হৃদয়ে তোমার যে শরীরের ভেতরে যত ইন্দ্রিয়গণ আছে যে ইন্দ্রিয়গণ তোমাকে সারাদিনে ২৪ ঘন্টা জালিয়ে মারছে তোমাকে স্থির হতে দিচ্ছে না তোমাদের কোনো দোষ নয় পূর্ব সংস্কার করে তোমাদের ইন্দ্রিয় এমন রূপ বিকট রূপ ধারণ করেছে তোমাকে অসৎকর্ম অবলম্বন করতে বাধ্য করছে ইন্দ্রিয়গণ এক দিকে ট্রেনে নিয়ে যাচ্ছে আমি সেদিনকেও প্রহ্লাদ মহারাজের শ্লোক বলতে গিয়ে আলোচনা করেছিলাম জীব হৈকত অচ্যুত মহাবিকর্ষ ইত্যাদি শ্লোক আলোচনা করেছিলাম কৃষ্ণ অন্নত হস্তক উদরম ক্রুত বিভিন্ন ইন্দ্রিয়গুলো বিভিন্ন দিয়ে নিয়ে যাচ্ছে চোখ একদিকে টেনে নিয়ে রূপ দর্শন করে জড় রূপ যেটা কালকেই গলে যাবে থাকবে না যে রূপটা দেখবার জন্য তুমি ব্যস্ত হয়েছো। হামলে পড়েছ পাগল হয়ে যাচ্ছ সেই রূপটা কালকেই দেখবে পঞ্চভুতে মিলে যাবে ফুস হয়তো তোমার সামনেই যে রূপের জন্য তুমি এত খুন করলে মারামারি করলে বন্ধুদের মধ্যে সব কিছু করলে সেই রূপ দেখা গেল তুমি সব কিছু পেলে হাতে সামনে তারপর দেখা গেল ফুস করে পঞ্চভূতে মিলিয়ে গেল তখন তুমি কোথায় যাবে। কাজে মূর্খ ব্যক্তিগণ কখনো জড় রূপ বিলাসের জন্য ব্যস্ত হন না যখন রূপকোস্বামীবাদ বলেছিলেন যবদ যদবদী মম মনো কৃষ্ণ পদা রবিন্দে নব নবস মাসিত মাহিদ তদবধি বত নারী সঙ্গম ইত্যাদি বলেছিলাম তাতে অনেকে দুঃখ পেরে রূপকোস্বামীবাদ বলেছেন শুধু এই কারণে যে লোকের জন্য আককেল হয় যে কৃষ্ণ কি বস্তু যে আকর্ষণ করে নেবেন সকালেও বলা হয়েছিল রুব গোস্বীপ জগন্ নামের মহিমা লিখেছিলেন তুন্ডে তাণ্ডবেনী রতিন বেতনীতে তুন্ডাবলিলব্ধ কর্ণ ক্রোড় করম্মিণি ঘটে যে কর্ণার বিদর্ভাম আমার সমস্ত বিজয়েন্দ্রীয় গলকে একটা জাদু করেছে একটা যেন হিমনোটাইজ করেছে জাদু করেছে আমি বিবস হয়ে যাচ্ছি আমার চোখ কৃষ্ণের রূপ দেখবার জন্য ব্যস্ত কান কৃষ্ণের নাম শুনবার জন্য ব্যস্ত জিউহা কোটি কোটি কোটি জিউ ভাচাইছে একটা জিউ ভাই কৃষ্ণনাম করে আনন্দ হচ্ছে না একটা জিউ ভাই কৃষ্ণ নাম করে নাম আনন্দ হচ্ছে না একটা কর্ণে এই নাম শুনে লাভ হচ্ছে না কর্ণুদ্রেহাম অর্বুত অর্ভুত কর্ণ স্প্রিয়া হচ্ছে আর বিধিকে নিন্দা করছেন গোপী কারণ বিধিরা সৃজন জানেন না যে চোখেতে কৃষ্ণ দেখব কঠিন এক তো নাহি দিল সবে দিল দুই তাতে পলক দিল পলক পরে কৃষ্ণ কি দেখি বমুই কৃষ্ণ নামক বস্তু তার যদি কোনো একটা অঙ্গেতে চোখ পড়ে যায় তুমি সে চোখ আর ঘোরাতে পারবে এই কথাগুলো তোমাদের এখন বিশ্বাস হবে না যদি তোমাদের মধ্যে কোনো সৌভাগ্যবতী থাকেন সৌভাগ্যবান যিনি পরবর্তীকালে আমার এই গুরুবাগ গুরুবাণী যে কীর্তন করছি এগুলো শুনে পরবর্তী সময়ে যদি সৌভাগ্যক্রমে সিদ্ধ দশা লাভ করেন যার ওপর ভগবান করুণা করে সেই রূপ প্রকাশ করবেন তিনি তখন বলবেন হ্যাঁ যা বলেছেন উনি ঠিক এখন বিশ্বাস হবে না এখন যদি তুমি মন্ত্রও পেয়ে থাকো গুরুদেবের মন্ত্র তোমার কাছে মন্ত্রের মন্ত্রের রূপ প্রকাশ করেনি তুমি মন্ত্র জপ করছো মন্ত্রকে মুখস্থ করেছ মন্ত্র নিজের স্বরূপ তোমার কাছে প্রকাশ করেনি তখনই সে সিদ্ধ হয় যখন যে মন্ত্র গুরুদেব দিয়েছেন সেই মন্ত্র নিজের স্বরূপ দেখাবে তোমাকে দেখ আমি কিরকম সে মন্ত্রকাম গায়ত্রী গোবিন্দ মন্ত্র যা যা কিছু তুমি করবে সমস্ত মন্ত্রগুলো নিজের নিজ স্বরূপ আমি কেরম দেখতে দেখ সেগুলো সব নিজের স্বরূপ তোমার যে প্রকাশ করবে তখন তোমার দীক্ষা বাস্তব তুমি দীক্ষা নিয়ে তুমি হরিভজন করেছো তোমার প্রতি ভগবান সন্তুষ্ট হয়েছেন তাই যাবানহম ইথাভাব যদ রূপগুণ কর্মকহ তথৈব বিজ্ঞানবস্তুতে মদনুগ্রহাত আমার অনুগ্রহে জেনে নাও ব্রহ্মা তুমি নিজের চেষ্টায় জানতে পারবে না তোমার সে সমস্ত ফেউটাইল এফার্টস तुम्हें जानते पर तुच्छ प्रचेषा तुम्हारे ना किनते बोलने मधुपति कृष्ण गोचारण करते करते किशुपाल हाँ बलस्कुब्ज बैनुम आ बलदेवजी महाराज रही बलदा बड़ भाई रही संगे चुकुब्ज बैनुम এখানে তিনি বেনুনাথ করতে আরম্ভ করলেন বেনুনাথ করতে করতে প্রবেশ করছেন সে বড় অদ্ভুত পৃষ্ঠ আর এখানে দ্বিজকুল আগি বললাম পক্ষী ভেঙ্গ সব করছেন আর দ্বিতীয় ঘুষ্ট ঘুষ্ট মানে মর্ম যে শব্দ করছেন গুনগুন করে শব্দ পাখিগণের আওয়াজ সব মিলিয়ে একটা যেন অপূর্ব মধু মধু যেন মনে হচ্ছে মধু খরণ হচ্ছে কানের মধ্যে যেন একটা অপূর্ব একটা ককিলাবনে যখন কৃষ্ণ আমি যুগল গীত আছে কোথায় কার কাছে আলোচনা করা যায় সব জড় জড়ো বিষয়তে অভিনিবেশ থাকলে এসব হয় না কৃষ্ণ বললাম গান করতে করতে যাচ্ছেন পঞ্চম স্বরে কোকিলাবন দিয়ে সেখানে গেলে সব মনে মনে পড়ে যায় জঙ্গল দিয়ে ঘুরতে ঘুরতে কৃষ্ণ বললাম যখন পঞ্চম স্বরে গাইছেন সমস্ত দেবতারা এসে বলছেন এটা এটা কী তাল কি সুর অনিশ্চিতত কৃষ্ণ বললাম পঞ্চম স্বরে এ একটা তাল দিচ্ছেন এ একটা তাল দিচ্ছেন অপূর্ব সে কল্পনা করা যায় আর বলা হয়েছে কালিয়ানাগ দমন সম্বন্ধে যে কে নৃত্য ছিল। কালিয়ানাগের পিঠেতে কে নৃত্য ছিল কোনো কলাকার নৃত্য ছিল। বলে না কোন কলাকার নয় অখিল কলাধি গুরোর ননর্থ সমস্ত অনন্ত ব্রহ্মাণ্ডে যেখানে যত কলা আছে যে যত কলাবিলাস বাহাদুরি তোমরা শিখেছ অনন্ত ব্রহ্মা তোমরা শুধু নয় গন্ধর্ব কিন্ন দেবতাগণ ব্রহ্মা আদি শঙ্কর যে যেখানে যা কিছু শিখেছে যে সোর্স থেকে এসছে যে মূল উৎস থেকে এসছে সেই গোবিন্দ স্বয়ং কালিয়া নাগের ফনার উপর সহস্র ফণায় নৃত্য করছেন তাতাতেই তাতাতেই বিভিন্ন ফনায় এক একটা গোড়ালির চাপ দিয়ে নত করছেন এ অদ্ভুত বিষয় এখানে বলছেন যে ব্রোজেথে বিভিন্ন রকম সরোবর আছে আমি পাঁচ ছটা নাম জয়েতে বলি জয়তে পাবন সরোবর কুসুম সরোবর এই সমস্ত নয়ন সরোবর প্রেম সরোবর মান সরোবর বলি एग्लो सर अनेक सरोवर आटा प्रधान सरोबर नाम करी अनेक सरोवर से सरोवरे परिपूर्ण शाजे पाँच हजार कटा सरोबर छँच हज़ार कटा कृष्ण जब प्रकट छे तक पाँच हज़ार आठटा ना कटा सरोवर छो ए आस्ते आस्ते आविष्कार कर पाँच आठटाता शुकनो देखा जागलो गड़चक्षुए जाए दंडबोध करते इच्छा करो ना শুকিয়ে গেছেন সমস্ত কদাকার রূপ ধারণ করেছেন পাঁচশো আটটা তাও সবগুলোর মধ্যে জল নেই এইগুলো আমার মতো জড়বিদ্ধ জড় ভোগে ব্যস্ত ব্যক্তিদেরকে বঞ্চনা করবার জন্য ব্রজভূমি তার যে রূপ রস গন্ধ অপ্রাগিত এগুলোকে সংকোচন করে তোমাকে দেখতে দেবে না তোমাকে দেখতে দেবেন না বলে তোমাকে বঞ্চনা করবেন এই জন্য লুকিয়ে ফেলছেন কেন বৃন্দাবনের প্রত্যেকটা বৃক্ষ কথা শোনে প্রত্যেকটা বৃক্ষের কাছে গিয়ে যদি পায়ে ধরে বলো সে প্রার্থনা শোনে কিন্তু শোনে না আমার কাছে কথা শোনে যেহেতু আমার চেতনায় পূর্ণ চেতনায় অধিষ্ঠিত না হলে কখনো হয় না শ্রী চৈতন্য মহাপুর সম্ভব ছিল সাবৎ জঙ্গমকে নাম গ্রহণ করিয়েছেন চৈতন্য মহাপুর বরম চেতনময় ভগবান তিনি সাবৎ জঙ্গমকে পর্যন্ত নাম গ্রহণ করিয়েছেন কিন্তু সাধারণ লোক গিয়ে দেখবে গোবর্ধন পর্বত কোনো কথা বলে না গাছপালা কোনো কথা বলে না চারিদিকে জল শুকিয়ে গেছে বিভিন্ন দোষ দর্শন করবেন তারা সেখানে কোনো আনন্দ দেখতে পাবেন না সেই জন্য তাদেরকে বঞ্চনা করবার জন্য এটা করেছেন এখানে যখন এই পাহাড় রয়েছে এইজন্য সরহ শরিত মহিরভ্রুম বলা হচ্ছে মহূধ্রুম মানে হচ্ছে পর্বত বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্বত রয়েছে যেখানে দেখবে কেদারনাথ যাবে সেখানে ব্রোজমণ্ডলের মধ্যে কেদারনাথ রয়েছে বদ্রীনাথ রয়েছে লক্ষ্মণ ঝোলা রামঝোলা গঙ্গোত্রী গোমুখ মৈনাক পর্বত থেকে আরম্ভ করে হ্যাঁ মৈনাক পর্বত থেকে আরম্ভ করে সব রয়েছে সব তুমি দেখতে পাবেন সব রয়েছে সমস্ত গন্ধমাধব পর্বত রয়েছে সমস্ত কিছু সব তীর্থ রয়েছেন কেদারনাথ রয়েছেন সমস্ত তীর্থ ওখানে গয়াধাম রয়েছেন সমস্ত ওইখানে রয়েছেন বৃন্দাবন সেখানে বৃন্দাবনের মধ্যে সব রয়েছেন কিন্তু সাধারণ ব্যক্তি সেগুলো দেখতে পায় তার মধ্যে সব রয়েছেন এই পাহাড় পর্বতে পরিপূর্ণ রয়েছেন বিশাল বিশাল পাহাড় রয়েছেন সেখানে এখানে এই যে বেনুগীত করছেন কৃষ্ণ এই বেনুগীত সেখানে হচ্ছে কি সেই বেনুনাথ চলে গেছেন যাদের কানে এখনো বেনুনাথ হচ্ছেন ভগবান যে অপ্রাকৃত বৃন্দাবনে বেনুনাথ করছেন সে বেনুনাথ এখনো হচ্ছেন কিন্তু তুমি দেখ শুনতে পাচ্ছ না আমি শুনতে পাচ্ছি না বেনুনাথ শোনা যাচ্ছে যারা যাদের কান তৈরি হয়েছে তারা দেখছেন সর্বদাই ভগবানের বংশীধ্বনি হচ্ছে তোমার কাছে গায়ত্রীর যে অর্থ এই গায়ত্রীর অর্থ আরও উঠে গেলে কাম গায়ত্রী সেটার অর্থ শেষে গিয়ে গিয়ে প্রথমে শুরু হয়েছে চৈতন্য মহাপৌ যে ওমকার মতো ওম যেটা বলো যেটা ওখানে ব্যাখ্যা করেছিলাম সেখানে এই কান বন্ধ করে যদি দেখো জোর করে দেখি ভেতরে একটা ওম বলে আওয়াজ হচ্ছে ভেতরে প্রত্যেক জীবের ভেতরে ভাগবত এটা বলছেন ভাগবত প্রমাণ দিয়েছেন প্রত্যেক জীবনে ভেতরে ঘন্টা নাদ ও বিসর্ণবধ ঘন্টা নাদ দো বিসর্ণবধ সে যেমন ঘন্টা একটা নাথ করলে ডং করলে পরে যেমন বিসীর্ণ হয়ে যায় ঘণ্টাটা নাদ আস্তে আস্তে মিলে যায় সে ঘন্টা না বল বিসূর্ণবধ প্রাণ ইয়াতে প্রাণীর মধ্যে সবসময় একটা সেই নাদ সবসময় উত্থিত হচ্ছে দেখিবে। এবার বুঝে দেখো তুমি মরণশীল প্রাণী নয় দেহ তোমার আজকে কালকে ছাড়তেই হবে ওটা নিয়ে কোনো দুঃখের কিছু নেই ও নিয়ে চিন্তা করো না কি করে তাড়াতাড়ি কৃষ্ণচরণে মনোনিবেশ করবে এই চিন্তা করো তালে এই কথা শোনার মূল্য আছে তাহলে এই কথা শোনার মূল্য আছে যারা তন্ময় হয়ে যাবেন এই কথা শোনার পর আর সংসারে তো তাদের মন বসবে না যদিও বাজ্যদৃষ্টিতে সংসার করেন তথাপি তার মন পড়ে থাকবে ভগবানের চরণে সেই বংশী ধ্বনির অর্থ যদি ব্যাখ্যা করতে হয় সে সাধারণ লোক এসব বুঝবে না গভীর অর্থ আছে এ সমস্ত এখানে বলছেন তৎ বোঝ স্ত্রিয় আশ্রুতীত স্মারুদয় যে বেনুগীত অপ্রাকৃত কাম উত্তেজিত করে এটা প্রাকৃত কাম নয় প্রাকৃত জগতের যে কাম এটা নয় এটা যেন কেউ না বোঝে সেই জন্য বলছেন ভগবত চরণের যে রূপ গুণ আকর্ষণ করে কাম সৃষ্টি করে অপ্রাগিত কামদেব ভগবানকে বলা হয় যতক্ষণ পর্যন্ত না অপ্রাগিত কামদেবের চরণে আমাদের মন যাবে ততক্ষণ প্রাকৃত কাম তোমাকে ছাড়বে না প্রাকৃত কাম তোমার গলা টিপে মারবে যতক্ষণ পর্যন্ত অপ্রাকৃত কামদেব তার চরণে যতক্ষণ মন যাবে না ততক্ষণ পর্যন্ত প্রাকৃত কামদেব তোমাকে মেরে ফেলবে গলা টিপে সেই জন্য বলছেন এখানে তদ্বজস্ত্রীয় শ্রুত কখনো কখনো কোনো এই বেনুগীত শোভন করে কোনো গোপী বিলহল হয়ে যাচ্ছেন পাগলের মত যেন নেশা করেছেন তার পাশে কোনো সখীকে এই বেনুগীতের অর্থ যে তার ভেতরে যে অপ্রাকৃত কামদেবের যে সারা জাগাচ্ছে সেইগুলো বিষয়ে বর্ণনা করছেন অপূর্ব আর বিক্ষিপ্ত মানসা মন বিক্ষেপ করে দিচ্ছে কিছুতেই আর মন বসছে সংসারে পাগল হয়ে যাচ্ছে কবিগণ সংসারে মন রাখা যাচ্ছেন এটি হয়েছিল জয়দেব কবির জয়দেব কবির এই হয়েছিল জয়দেব উন্মত্তের মতো মহাপ্রসাদ নিয়ে গায়ে মাখছেন পদ্মাবতী বলছে পদ্মাবতী তোমার চরণের ধুলি দাও আমাকে পদ্মাবতী তোমার উপর কৃষ্ণের যে কৃপা হলো আমার ওপর তো কোনোদিন হল না তোমাকে সেই শ্যাম সুন্দর সেই নন্দনন্দন ভগবান তোমার কাছে এসে তোমার চরণে তোমার তোমার সেবা নিল তুমি সেই চরণকে নিজের হাতে সেবা করলে তোমাকে সে উচ্ছিষ্ট দিল তোমার সৌভাগ্যের বর্ণনা তো করা যায় না যখন বুঝতে পারলেন সাক্ষাৎ ভগবান এসে ওরকম করে গেছেন নিজে তার রূপ ধারণ করে তার ওই লেখা পরিপূরণ করে গেছেন কি করে আমি লিখব যে রাধারানীর চরণকে কৃষ্ণ বলছেন আমার মাথায় দাও কি এটা হতে পারে নাকি এ কি করে হয় লেখা যায় না ভগবান বললেন না এটা লেখা যায় আর ওই জন্যে তিনি ভগবান তিনি নন্দনন্দন শ্রীকৃষ্ণ মধুপতি কৃষ্ণ এই জন্যেই হলেন এই জন্যই হলেন তার ভগবত্তা এই জন্যেই বিকশিত রূপে অন্য কোনো অবতারে এটা প্রকাশ পায় না সেটা প্রমাণ করে গেছিলেন তখন এই জয়দেব কবি সেই প্রসাদ গায়ে মেখেছিলেন খেয়েছিলেন সবাইকে আহ্বান করেছিলেন তারপর পাগলের মতো দৌড়াতার মধ্যে আস্থা দিই দিক বিদিক জ্ঞান নেই কোথাও পড়ে যাচ্ছেন কোথাও মুর্ছাই যাচ্ছেন আর পদ্মাবতী দেবী তাকে সামলাতে পাচ্ছেন। কোথায় যে কী অবস্থা কখনও অজ্ঞান হয়ে যাচ্ছেন পরে কখনো উঠছেন কখনো গান গাইছেন পাগল পাগল এই অবস্থায় তাকে নিয়ে বৃন্দাবনে গে বৃন্দাবনে যখনই পা দেবেন বৃন্দাবনে পা দিতে গিয়ে দেখছেন কোথায় পা দেবো বৃন্দাবন যখন বৃন্দাবনে যখন সীমানা এসে গেছে তখন জয়দেবের আনন্দের শেষ নেই এগুলো বৃন্দাবনে সব আলোচনা করা হয়েছে বড়ো মঠে বিস্তৃতভাবে সেখানে বলছেন যে জয়দেব গো যখন দেখছেন বৃন্দাবন এসে গেছে তখন বৃন্দাবন অন্য জায়গায় বৃন্দাবনের স্মৃতিতে পাগল হয়ে যান বৃন্দাবনে বৃন্দাবন পেয়ে গেল বংশীদাস বাবাজী মহারাজ যদি কোনো একটা বংশীবট একটা বড দেখতেন এই বংশীবট পেয়ে গেছি বংশীবট এবার বসে বললেন পড়লেন তোলপাতুলপি গুটিয়ে নিজের যে ঝোলা আছে ঘুরে এই বংশীবট এখানে কৃষ্ণ আছে বর্ধমান দিয়ে যাচ্ছেন তিনি গুরুবর্গের মধ্যে আমার গুরুমায় আরকে কেউ বংশীদাস বাবাজী মহারাজকে দ্বন্দ্ববোধ করলেন গা্তর ভাই মহারাজ দয়া করে আমাদের এখানে একটু প্রসাদ পেতে এর ভালো হয় কৃপা করে যদি পায়ের ধুলে থাকে সবাইকেই তিনি তার ভেতরে সবসময় আনন্দময় হ্যাঁ হ্যাঁ যাবো যাবো যাবো যাবো বললেন তো তার মনে নেই কোথায় যাবেন তিনি তার কি কোনো আছে যে যে একটা বটগাছ দেখলেন এই পেয়ে গেছি বংশীভট এবার খোল এবার তলপিতল পাগুলো বুঝে বললেন ধূপ ধুনে নিয়ে পুজো করতে এবার গান করতে আরম্ভ করলেন বংশীভট পেয়ে গেছি বর্ধমানে বংশীভট প্রকট হল ঠিকই বর্ধমানেই বংশীভট প্রকট হয়েছে আর চৈতন্য মঠেই গিরিরাজ প্রকট হয়েছে বহুপাত যেহেতু এনেছেন এইসব তোমাদের বিশ্বাস হবে না গোবর্ধন স্বয়ং প্রকট হয়েছে চৈতন্য মঠে বিশ্বাস হয় না বদ্ধজীবীর এসব বিশ্বাস হতে চায় না সেখানে জয়দেব জীব স্বামী যখন দেখছেন বৃন্দাবন এসে গেছে বৃন্দাবনের সীমানায় যখন পা দেবেন তখন গিয়ে এখন সেখানে পাগল হয়ে গেছেন কোথায় পা দেবো আমি বৃন্দাবনে যেখানেই পা দিতে যাবো সেখানে যেগে যুগল কিশোর কিশোরীর চরণ চিহ্ন রয়েছে হায় পদ্মতী আমি কোথায় পা দেবো আমি তো কোনো ঢুকতেই পারব না বৃন্দাবনে তাহলে আমার বৃন্দাবনে ঢোকা হলো না যেখানে পা দেবো দেখে সেখানে রায় কিশোরী আর শ্যামসুন্দরী চরণ চিহ্ন আহা এই চরণচিহ্ন উপর পা দব কী করে সব জায়গায় চরণ চিহ্ন ভর্তি আমি তো তাহলে বিন্দাবন দর্শন হল না মূর্ছা গিয়ে পড়ে গেলাম আর দেখলেন দূরেতে শ্যামসুন্দর রয়েছেন রাধা রানীকে নিয়ে আলিঙ্গন করে সেখানে দৃশ্য দেখলেন দেখে কিছুক্ষণ পরায় দেখতে পেলাম মূর্ছা গিয়ে পড়ে রইলেন অচেতন দেবী পদ্মাবতী মা কাঁদছেন হাওয়াও করে পদ্মাবীদেব খাচ্ছেন এ কী অবস্থা হলো কবিকে নিয়ে আমি কোথায় যাব কি করে তার মুখে জল দেবো কোথায় জল আছে কোথায় কি আছে কিছু হতিস পাচ্ছেন এই হচ্ছে মহারাজ বৃন্দাবন দর্শন জড়ো অভিমান নিয়ে জড়ো রক্ত শরীর নিয়ে আমি টিকিট কেটে বৃন্দাবনে চলে যাব এটা হয় না কৃপাচারা বৃন্দাবন দর্শন হয় না সেই জন্য নরতম ঠাকুর বলেছেন নিতায়ের করুণা হবে কবে রাধা কবে রাধা নিতায়ের করুণা হবে কবে রাধাকৃষ্ণ এই যে কিপাটা বলেছেন এই জন্য বলেছেন আর তারপর বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন কবে হামবে হেরব শ্রী বৃন্দাবন আপনার মন কি শুদ্ধ হয় নাই নরত ঠাকুর বলছেন না আমার মন শুদ্ধ হয়নি নরতম ঠাকুর বলছেন নরতম ঠাকুর বলছেন আমার মন শুদ্ধ হয়নি কবে আমি বৃন্দাবন দর্শন করু আরে বৃন্দাবনে আপনার দীক্ষা হলো না লোকনাথ গোসাইয়ের সামনে ভুলে গেলেন খায়রা খায়রা বলা হয় ক্ষদির বন ব্রজবাসীদের আলাদা আলাদা নাম আলাদা নাম দেয় খায়রা খদির বনকে খায়রা বলে খায় রো খায়রো খায় রো আরে খেয়ে ফেললো খেয়ে ফেললো চিৎকার করেছিল ব্রজবাসীরা ওই গোপালকরা কৃষ্ণকে নিয়ে যখন ওই অগাসুর ফাসুর খেতে গেছিলো এক একটা গ্রামে এক একটা নাম আছে আরিম এর নাম আছে আরিস্টাসুরকে ওখানে করেছিল কাছাকাছি হ্যাঁ বাকলপুর বাকলপুর বকাসুরের গ্রাম এটা এখন বাকলপুর নাম হয়েছে প্রত্যেক গ্রামের নাম আছে পালিগাঁও পালিগাঁয়ের নাম পালি সখির গাঁও ব্যহেজগাঁও নাম হচ্ছে বেহেজ কী জন্য না বলবো ওপর থেকে ইন্দ্র বজ্র নিয়ে নেবেছিল যখন ওই আশার বৃষ্টি করেছিল আমি এই ব্রজভূমিকে ধ্বংস করে দেবো ক্ষমতা আছে ব্রজভূমিকে ধ্বংস করবি বজ্র নিয়ে ওই জায়গায় ল্যান্ড করেছিল প্লেন যেমন ল্যান্ড করে এরকম বজ্র নিয়ে থেকে এরাম নেবেছিল ওই জায়গাটার নাম হচ্ছে নাম হয়েছে বেহেজগাঁও এক একটা গ্রামে এক একটা নাম মারাই আশ্চর্য প্রজভূমি আমি তো এত কিছু ঘুরে ঘুরে পাগলের মধ্যে থাকব আমার আস মেছে না মনে খালি খালি লেগে থাকে কোথায় কি দেখলাম আনন্দময় সে খালি জঙ্গল জঙ্গল বিভিন্ন জায়গায় ঘুরে আনন্দময় বিলা সেই সব জায়গায় যাওয়া সত্যিই খুব অসুবিধে বলছেন সেখানে মহাপ্রভু এইসব যাওয়ার বৃন্দাবন দর্শনের যে মহিমা দেখিছেন। একলা যাইব কিংবা সঙ্গে একজন সনাতনকে সেই জগ বলছেন লক্ষ লক্ষ লোক মহাপ্রভু পেছনে দৌড়াচ্ছেন বৃন্দাবনে যাব প্রভু আমরাও তোমার সঙ্গে চল যাবি চল মহাপ্রভু চলছেন এ সনাতনে বা আস্তে আস্তে কানে কানে বলল বহু হ্যাঁ বৃন্দাবন যাইবার এ নহে পরিপাঠি যার সঙ্গের হয় লোক লক্ষ কোটি বৃন্দাবন যাইবার এ নহে পরিপাঠি প্রভু কহে সনাতন কী বা কহিল প্রহিলি কী করলো সনাতন তো একটা মূল্যবান করতে দিল তাই তো বৃন্দাবনে যাবো রাধা গোবিন্দের নিকুঞ্জ বিলাস এখানে আমি যাব এই লোক লোক কিছু একটা মাছের বাজার বসিয়েছে ওই হই হৈ হই না না না না না না না না এখন বৃন্দাবন যাবো না আমি আবার ফেরত চলে গেল চলে গেলেন পুরুষোত্তম গিয়ে তখন বললো প্রহু ফেরত গদাধরকে বলেন গদাধর তুমি যে আমার সঙ্গে যাবে কান্নাকাটি করলে সমস্ত কিছুতেই তোমাকে করার কথা বললাম ওই তোমার অভিশাপে আমি আর যেত তুমি যে মনে শান্তি পেলে না ওই জন্য আমি বৃন্দাবন দর্শন হলো না তোমরা যে দুঃখী হয়ে গেলে দেখো তোমরা এবার খুশি হয়ে আমাকে অনুমতি দাও একটু বৃন্দাবন দেখে ভগবান তার নিত্যধাম বৃন্দাবন সেখানে বৃন্দাবন দেখে তোমরা এই ভগবান কিরকম বৃন্দাবন দর্শন যদি কিরম হয় তাহলে চৈতন্য মহাপক্ষী বা বৃন্দাবন দর্শন করেছেন সাধুগুরু বৈষ্ণবের অপ্রাকৃত সেমুখে এইগুলো শুনে নেবেন তাহলে পাগল হয়ে যায় বৃন্দাবন দর্শন কাকে বলে প্রভু যাচ্ছেন সেখানে সমস্ত হরিণগণ পালে পালে চলে আসছেন রাখাল গল গাভী চড়াচ্ছে গাভিগুলো হাম্বা রপ করে মহাপ্রহুর কাজ চলে ছুটে আসছেন ল্যাস তুলে এরকম গাছ আটছেন গাভিগণ ফিরে যাচ্ছেন না রাখালগন গাভিগণকে রাখতে পারছে না ময়ূরগুলো ছুটে আসছেন প্রহুর কাছে আমবা দেখছেন প্রভুকে পক্ষীগুলো গায়ে পড়ছে কেন আমাদের কৃষ্ণ চলে এসছে আমাদের কৃষ্ণ তো এটা এটা তো তোমাদের কৃষ্ণ নয় আমাদের কৃষ্ণ আমাদের কৃষ্ণ চলে এসছে তাকে পেয়ে গেছি একটু রংটা বদলেছে শ্যামসুন্দর ছিল একটু ফর্সা এটা সোনার বরণ হয়েছে তা কৃষ্ণকে বুঝতে পাচ্ছেন তা এটাই যে সেই কৃষ্ণ এটা বুঝতে তাদের অসুবিধা হয়নি সেখানে সুখ সারি দেখা দিয়েছেন দিয়ে প্রভুর হাতে পড়ছেন হাতে পরে সুখ শাড়ি রাধা গোবিন্দের বিলাসের কথা বলছেন কেউ শ্যামসুন্দরের কথা গান গাইছেন কেউ রাধারানীর কথা গান গাইছেন অপূর্বভাবে এই সমস্ত কথা কীর্তন করছেন এই হলো বৃন্দাবন সেখানে বিক্ষিপ্ত মানস স্মর বেগেণ এখানে যে কামের বেগটা আসছে এটা পাখিত কাম নয় এটা তোমরা যেন জড়বুদ্ধি দেখো না অপ্রাকৃত সেই কাম এটে সমস্ত ইন্দ্রিয়গণকে যেন একটা জাদু করে দিচ্ছে মোহিত করে দিচ্ছে কিভাবে আমি শ্যামসুন্দরকে কোথায় পাব কাহা যাহ কাহা পাহু বৈজেন্দ্র নন্দন কোথায় গেলে সে বৈজেন্দ্র কৃষ্ণকে পাবো এই চিন্তায় তারা পাগল হয়ে যাচ্ছেন উন্মাদুণিকার বৃদ্ধ বৃন্দারণ্যম শপদ রমণমীত কি বলছেন বড় হা পিরম নটবরবু নটবর বপু সর্বজগতের নায়ক যদি কাউকে বলতে হয় সেই নায়ক হলো জগতের এক অদ্বিতীয় নায়ক তোমরা যে যে নায়কের প্রতি আকৃষ্ট হয়ে বিভিন্ন জায়গায় ছুটে মরো সে নায়ককে দেখবে বলে নায়ক নায়ককে যদি তোমরা দেখতে তখন বুঝতে নায়ক নায়ক। তাহলে তোমরা বুঝতে হ্যাঁ অনন্ত ব্রহ্মাণ্ডে যদি নায়ক বলে কেউ থাকে তাহলে এই কৃষ্ণ কৃষ্ণ সে নায়ক বৈজেন্দ্র সেই জন্য বলছেন ময়ূরের পালক দেওয়া অপূর্ব শিখিপিচ্ছ ধারণ করেছেন আর কান কানের মধ্যে কর্ণিকা ফুল দিয়ে কিরকম কন্ডল করেছেন আর পীতবাস ধারণ করেছেন কনক কবিম বৈজন্তিঞ্চম আলম পাঁচটা বিভিন্ন রকম ফুল পাঁচটা বিভিন্ন রকম সুগন্ধি ফুল পাঁচটা বিভিন্ন রকম সুগন্ধি ফুল সেটা দিয়ে এই ফুলকে গাঁতা হয় মালাকে গাঁতা হয় সেটাকে কি বলা হয় বৈজন্তী মালা বৈজন্তী মালায় পাঁচটা ভিন্ন ভিন্ন রকমের ফুল থাকবে সুগন্ধি গন্ধেদের পরিপূর্ণ ভগবানের প্রিয় এই বৈজন্তীমালাই ভগবানের গলে শোভা করে এমনিতেই তো কস্তুবণি তার আছেই আর মালা। আর তারপর কি করছেন রন্ধান বেন রদর সুদয়া পুরায়ণ গোপবিন্দুই। কি করছেন যে বেনু বেনু বেনু হচ্ছে ছোটটাকে বলা হয় বেনু মাঝারি আছে তারপর বড় বড় তিন রকম তার বাজাবার সব এ আছে গোচারণে যখন ছোটবেলায় যেত বেনু থাকতো ছোট বেনু থাকতো ছোট এবার এই বেনু ছোট এইটাকে কোমরে গোজা থাকতো এখন সেই কোমর থেকে খুলে কি করেছেন জগতের সর্বনাশ করবার জন্য তিনি কি করেছেন এই বেনুতে ফু মেরেছেন একটু বেনুতে ফুমালদি হয়ে গেল তার বেনুতে অনেকগুলো ফুটো আছে সেই ফুটো দিয়ে বিভিন্ন কর আঙুলে এরম করে চালিয়েছেন আঙুলগুলো আর একটুখানে খালি অধরের ফুঁ দিয়ে দিয়েছেন ব্যাস হয়ে গেল এই অধরের যেই ফুঁ দিয়েছেন সেখানে এবার সুর উত্থিত হয়েছে उत्थित से सुर विभिन्न जगह छड़िए पड़छे आ सवार हि करें ओजे हमारे कीर्तने दे आ संसारी जीवर है तो सर्वनाश होना कीर्तने बंधुर संगे जदि तब रंग था कीर्तन टा कर তবে মোর কথা শোনো যেও না যেও না মথুর আর কেশিতের কাঠের কাজ ওখানে যেও না ওখানে গিয়ে যদি একবার নজরে পড়ে যায় বংশীধারী রয়েছে তোমার সংসার ঘুচে যাবে তুমি তো সংসার চাও তা তোমার সংসার আর হবে না সংসার ঘুচে যাবে ওই জন্য তুমি করতে যেও না দেখতে যেও না এই জন্য নিষেধ করছেন সেখানে এই সংসারে সর্বনাশটা যে কত মঙ্গলময় সেটা বদ্ধজীব জানেন বদ্রজি যেই শুনবে সংসারের অমঙ্গল বাপের বাবা তার দরকার নেই শুনে বুঝতে পারবেন এই যে কত বড়ো কথা ভগবান কত বড় দান তোমাকে দিতে যাইছেন কি মূ কী বিষ্ঠা মূত্র নিয়ে রয়েছে কবিগণ সুন্দর বলছেন যে এই মুত্র বিষ্ঠার এই কলেবর এটা নিয়ে তুমি সুখ ভোগ করছো মনে করছো আনন্দ এইগুলো নিয়ে আমি আসছে দিনগুলোতে কিছু কিছু আলোচনা করবো তখন বিভিন্ন কবিরা কবি মানে যারা ভজন করেন সাধুরা বিভিন্ন জায়গায় বড়ো বড় মহাত্মারা কি সব বলেছেন হ্যাঁ শঙ্করাচার্য কী বলেছেন অন্য অন্য সব কি বলেছেন এই রক্ত মাংসের শরীর সম্বন্ধে সেগুলি যদি শোনো তাহলে আস্তে যদি সৌভাগ্য হয় আর এই সব কথা যদি কানে যায় তাহলে দেহের প্রতি আর অভিনিবেশ আসবে তখন মনে হবে না আমি একটা মেয়ে ছেলে তখন মনে হবে না ও একটা বেটা ছেলে এই ভাবনাটা দূরীকরণ করাটাই হচ্ছে প্রথম দরকার যখনও পর্যন্ত এই জড়ো ভাবনা থাকবে জড়ো চিন্তা ততক্ষণ পর্যন্ত এইসব অপ্রাকৃত কথা কানে ঢুকবে না সেই জন্য বলছেন যে কনক বৈজন্ত মালাম আর বাঁশির মধ্যে ফু মেরেছেন পুরায়ণো বাঁশিতে ফু মেরেছেন বিভিন্ন সুর লহরী উত্থিত হয়েছে আর গোপবৃন্দই গোপবৃন্দকে নিয়ে তিনি বৃন্দারণ্যের মধ্যে বৃন্দারণ্যম শপদ রমানম সপদ রমানম আবি কীর্তি এই বলছেন গোপগণ কর্তৃক সুত হইয়াও পদাঙ্কিত রমনীয় বৃন্দাবনে তিনি প্রবেশ করলেন আশ্চর্য সেই বৃন্দাবন আমি অনেক কথা বলতে পারছি না সেখানে আলোচনা প্রসঙ্গে অল্প করতে হবে কি করবো এই বেনু এই এই বেনুগীতা এটা নিয়ে মানে মাস যদি ধীরে ধীরে একটা শব্দ আলোচনা করি তবে উত্তম আনন্দ লহরি উঠবে এক কোটি জন্ম যদি পাওয়া যায় তাহলেও ভগবতের রস আস্বাদন করে শেষ করা কোটি কোটি জন্ম যদি কেউ পায় তাহলে ভগবত নামক যে রসময় কৃষ্ণ তার রস আস্বাদন করে তুমি শেষ করতে পারবে না সেখানে আমি কোন জীব ছাড় আমি কি করতে পারি অক্ষতম ফল মেদম বলছেন অক্ষতম ফল মেদম না পারম বেদাম জৈরিপীত মনো রক্ত কটা গোপ হু গোপিকারা বলতে গোপ হু পরস্পর সঙ্গে বলতে কি গান করছেন তারা বৈচেন সখি অক্ষণতা ফলিদ নদাম ব্যক্তি যারা এই দুটো বড় বড় চোখ দিয়ে দেখেছে ওই দেখ ওখানে সুন্দর লোক যাচ্ছে সুন্দর মহিলা এগুলো দেখছে তারা এখানে যদি তোমার এই দুটো চোখ ভগবান দিয়ে থাকেন এই দুটো চোখের যদি সার্থকতা করতে চাও গোপীকা বলছেন জগতের লোক বিভিন্ন জিনিসকে দেখবার জন্য ব্যস্ত হয়ে পড়ে তারা চোখকে সার্থক মনে করে কিন্তু চোখের চোখ্মান ব্যক্তির চোখের সার্থকতা তো মহারাজ একটাই কারণে সেটা কি না ওই পরবস্তু নন্দনন্দন শ্রীকৃষ্ণের সৌন্দর্য দর্শন করা তার যে বরহাপ এই যে বর্ণনা করা হলো এই রূপ যদি তুমি দেখতে পাতে তাহলে তুমি তখন বুঝতে পারতে হ্যাঁ চোখের ফল হচ্ছে এই জড় জগতের কোন বস্তু দেখা নয় অক্ষন্নতাম ফলমৃদম অক্ষন্নত না চক্ষুসমান ব্যক্তিদের জন্য হম ফলম এই ফল হ্যাঁ নদাম আমরা অন্য কিছুকে মনে করি না চক্ষু চক্ষুমান ব্যক্তিদের যদি কোন চক্ষুর উৎসব চাই তাদের যদি মনে হয় মহোৎসব ভোগ তাহলে একমাত্র এইটি আর কি বলছেন যে বিদাম স্বসনন বলছেন এই আর যারা যিনি বয়স্কগণ নিজের সমবয়সী সব সখাদের নিয়ে কেউ কিছু ছোট বড় পশুগণকে বনে প্রবেশ করাই বা নিমিত্ত্রমে বনে যে প্রবেশকারী যে ব্রজেশ ব্রজেশ তনয় ব্রজেশ তনয় বলতে অনেকের তার্কিক ব্যক্তিদের প্রশ্ন আসবে কৃষ্ণ বলরাম তো মহারাজ তা ব্রজেশ তনয় কেন বলছেন আপনি তো ব্রজেশ বলতে আপনি তো ব্রজেশ বলতে বলেছিলেন নন্দ মহারাজকে আরাধ্য ভগবান বোজস্তনয়স্ত ধাম বৃন্দাবনম যখন এই দিন এই শ্লোকের ব্যাখ্যা করেছিলেন তখন আপনি বলেছিলেন নন্দ মহারাজকে বলেছিলেন কথা ঘোরাচ্ছেন বলরাম তো বলরাম তো নয় বলরাম তো নয় বলে কে বলল ব্রোজেশ নয় কে বলল বসুদেবজী মহারাজ নিজে নন্দ মহারাজের সঙ্গে দেখা হয়েছে তখন বলেছেন तुमारे तुम ये तो जन्म थे तुम्हारे से बला जैसे देवकि नंदन बला है बुझे वृंदावनम सकीुत पदाम देवकिछ কেন বলা হলো দেবকিশু তো কনফিউশন আসবে দেবকৃষুতে এই যেন বলা হয়েছে বসুদেব পত্নীর নাম তো দেবকী ছিল আবার যশোদা মায়েরও আরেকটা নাম ছিল দেবকী কেউ জানে না সেটা বিষ্ণুপুরাণ আছে যশোদা মায়ের আর নাম ছিল হচ্ছে কি আরেকটা নাম ছিল কি দেবকি নাম ছিল এগুলো আছে আর দুই দেবকীতে খুব বন্ধুত্ব ছিল দুই যে দেবকী দুই দেবকী এই যে এত বন্ধুত্ব ছিল কল্পনা করতে পারে মানে দেখা হলে পাগল জরা জড়ি করে খালি কান্না এরকম দেখা হবে হয়েছে এটা এখন নয় অনেক দেরি আছে সেখানে থেকে পরে গিয়ে দেখা হবে সেই যখন সেই পরে যখন সেখানে কৃষ্ণ যখন দ্বারিকায় চলে গেছেন তারপর যেখানে যক্ষ যজ্ঞের আয়োজন করেছেন সেখানে কোথায় সূর্যপরাগ উপলক্ষে যেখানে যজ্ঞের আয়োজন করেছেন কুরুক্ষেত্রে কুরুক্ষেত্রে সেইখানে দেখা হয়েছে সেখানে যে দর্শন সে বর্ণনা করলে পাগল হয়ে যাবে জড়িত কাঁচছেন ভাষা হচ্ছে না কতদিন পরে দেখা প্রেন জগতের কথা মহারাজ তাহলে এখানে বলছেন অক্ষন্নতাম ফলাম ইদম ন চোখের ফল চোখ সুষ্মান ব্যক্তি ফল দর্শন আর এই পশুগণকে নিয়ে তিনি যে প্রবেশ করছেন বোঝেশ ব্রোজেশ্বরের পুত্রোদ্ামকৃষ্ণের বেনু লগ্ন এবং জৈর বা নিপিত মনোরক্ত কটাক সম জয়ীরপীত মনোরক্ত কটাক সমুর কটাক অনুরক্ত যে কৃষ্ণ বলরাম যদি কারুর দিকে তাকান তার যে দৃষ্টি যদি আরচকি চকি দিকে তাকান তার হয়ে গেল তা বলছেন স্নিগ্ধ কটাক্ষযুক্ত বদনাম রবীন্দ্র পান করছেন কারা গোপিকাগণ শুধু গোপিকাগণ না বৃন্দাবনে যত আছে পশু পাখি আমরা দেখব সেখানে আর গোপিকাগণ নিজেদেরকে ধিকার দিচ্ছেন বলছেন দেখো বাঁশিটা যেটাকে তুমি যেটাকে তুমি বেনু বলছ এই বেনুটা একটা বাঁশের টুকরো ফেল দর্শনটা কি চিন্তা পাগল হয়ে যাবে গোপিকাগণ ধিকার দিয়ে বলছেন আমাদের সৌভাগ্য হলো না আর এই বাঁশের একটা টুকরো কোথায় জঙ্গলে জন্মেছে তার সৌভাগ্য দেখো সে কৃষ্ণের অধরেতে উঠে গেছে যে কৃষ্ণের অধরটাকে পান করছে বংশী তার সৌভাগ্য দেখো হ্যাঁ আমরা তো কই পেলাম না কৃষ্ণের অধরামৃত পাওয়ার জন্য সবাই পাগল হয়ে যায় মহাপ্রভু কৃষ্ণের ফেলা লব চৈতন্য চৈতন্য বর্ণনা করেছেন আর সেই অধর নাকি বেনু সবসময় লেগে থাকে অধরে সে অধর অধরে সুদা পান করছে আর আমাদের দেখো দুর্ভাগ্য আর আর দেখো এই যে বেনু এ বাজানো হয়ে গেলে পরে কখনো কখনো কৃষ্ণ কি করেন যমুনার জলে গিয়ে বাঁশিটাকে একটু ধুয়ে ফেলেন এরম করে আর তখন গোপিকা গমছেন ওই যে রসটা বাঁশি তো পান করেছেন তারপর পান করার পর যে রসটা অবশিষ্ট ছিল সেটা আবার যমুনার জল খেয়ে নিল যমুনা আবার স্বরূপ ধারণ করে সেইটাকে সেই পান করছেন সেটা আর সেই যমুনার যে এই যে বংশীর যে রসটা বাকি ছিল যেটা যমুনার দলে ধুয়েছেন সেই ধুইয়ে গিয়ে সেটা যখন সেই যমুনার জলে বিভিন্ন কল্যাহার পদ্ম আদি বিভিন্ন ফুল ফুটেছে তারাও বেশ পুষ্টি পাচ্ছেন বলছে আমরা কৃষ্ণের অধর ফেলাম অধরের রস পেলাম আর আমাদের দেখো দুর্ভাগ্য দেখো আর তারা বলছেন এভাবে বিচিত্র বেশ ধারণ করেছেন আমি বর্ণনা করতে পারছি না এরকম গোপ বলছেন গোপী গোপ গোপ বলছেন গোপ কি মা বেণু দামো দারাধরুধামিয়া বলছেন এই যে গোপিকাগণ বললেন হেসিগণ এই বেনু কি আশ্চর্য পূর্ণ করেছে বলো দেখি জন্ম জন্ম ধরে যার সৌভাগ্য কৃষ্ণের অধরে উঠে গেছেন आज सौभाग्य नहीं दामोदर अध अध्य स्वतंत्र भावे पान नेशाग्रस्त हो जाशिष्ट आज जल के पुष्ट कर आई जले विकसित कमल आदि से सब रस पा मधुधारा छले प्रकार आनंद शुमोषण कर पद्मे भेतर थे मधु जख बस मधुगुल टपके पड़े तक मन हम जान तेमे जान अश्रु विसर्जन दीचन কখনো কখনো পদ্দের গায়েতে যদি যদি যমুনা সেই জল লেগে থাকে পদ্মপাতা অনেকক্ষণ লেগে থাকে পড়তে চায় না তখন মনে হয় যেন সেই পদ্মফুলটা চোখে জল ভেজছেন প্রেমেতে কি অপূর্ব দর্শন এইভাবে ভঙ্গতে স্বয়ং যতবশ্রেষ্ঠ রসম হৃদিন্য হৃসত্বচ অশ্রু মোমোচুস্তর বৌজেন এবং এই যে বৃক্ষলতা আছেন সব এরা ওই বিংশ বংশীধ্বনি শুনে এরা কি যে পুলকিত হচ্ছেন সমস্ত স্থাবজঙ্গম এবার তারপরে বন্দনা প্রসঙ্গে বলছেন সত্যম সমস্ত সত্যকে এমন একটা ইনফ্লুয়েস করেছেন ভগবানের প্রভাব সমস্ত বৃন্দাবন স্থাপজ সব তার প্রভাব এমন পড়েছে যে তাদের ধর্ম পরিবর্তন হয়ে গেছে সেখানে পরিবর্তন বলা হবে। যমুনার জল কঠিন হয়ে গেছে আবর্ত হচ্ছেন যমুনার জল প্রথমে ঘুরতে আরম্ভ করছেন এরম পাক মারছেন আর পাক মারার সঙ্গে সঙ্গে কবি বলছেন ওই যে পাক মারছে যমুনার জল সেই যমুনা কি করছেন সে পাক দিয়ে পদ্মফুলগুলোকে এরম তুলে যে কৃষ্ণ যে সেই যমুনা তীরে ধুরে ধুতে এসছেন সেখানে মনে হচ্ছে পাক মেরে পদ্মবুল কুলেকে নিয়ে যমুনা দেবী মনে হচ্ছে তার চরণে কমল উপহার যেন উপহার দিতে চাইছেন কি আশ্চর্য আর এখানে বলছেন ময়ূর নিত্য নৃত্য করছেন তুলে আর পেসাদ সান্য পর সমস্ত সত্যম সমস্ত সস্তম সাবর জঙ্গম তাদের ধর্ম বিনিময় করেছে যাকে যে পাথরের উপর যে স্থানে দাঁড়িয়ে ভগবান বেনুনাথ করছেন সেই জায়গায় গলে যাচ্ছে মোমের মতো মহারাজ যেটা কঠিন সেটা তারল্য প্রাপ্ত হচ্ছে যেটা তরল সেটা কঠিন হয়ে যাচ্ছে কি করে এটা হয় বলে এটা তোমাদের বিশ্বাস হবে না যদি বৃন্দাবনেও ভ্রমণ করে গুরু বৈষ্ণব আনুগত্যে বাস্তবিক তালেও তাদের হৃদয়তে আসে না বাস্তব আনুগত্য হয় না তখন বোঝা যায় প্রত্যেক জায়গায় ভগবানের চরণ চিহ্ন রয়েছেন সেখানে ভগবান রেখে গেছেন প্রমাণ দেখ আমি মিথ্যে নই তোরা যেন মনে করিস না মিথ্যে কথা আমি সব প্রমাণ রেখে গেলাম সবস্থ। চৈতন্য মহাপ পুরিতে যাও সেখানে দেখো পাদপীঠ গলে গেছে ভগবানের পাদস্পর্শে গলে গিয়ে সে পাথরের পর ভগবানের চরণ চিহ্ন করে গেছে যেখানে তিনি আমরা দাঁড়িয়ে ধরে জগন্নাথকে দেখছেন সেটা বিগলিত হয়ে গেছে যদি প্রমাণ চাও দেখে এসো তারপরও যদি বিশ্বাস না হয় তাহলে ভগা খালে ডুবে মর সেই জন্য বলছেন এবার গোপীগাগণ গোপীগণ এখানে এখানে গোপীগাগণ এখানে বড় দুঃখের সঙ্গে বলছেন মাশ্চর্য করছেন দেখো সখীগণ পরস্পর সঙ্গে বলছেন দেখ সখী ধন্যাস ধন্যাস মুরমত পূজা এরম ভাই করতে হয় না কিন্তু বৃন্দাবনে বলছে না পূজা হয় না বৃন্দাবন এরমভাবে কৃষ্ণকে তাকালি পুজো হয়ে যায় এখানে পুজো করছে কে কে পুজো করছে বলছে আকর্ণ বেন বলছে ধন্যাস মা মোর হরিণ্যা হরিণেদের স্ত্রীদের দেখো কিরকম কত আনন্দ সহ কৃষ্ণ তাদের স্বামীদেরকে নিয়ে কৃষ্ণ দেখছে আর আমাদের স্বামীগুলো কৃষ্ণের দিকে হে পর পুরুষের দিকে তাকাচ্ছিস কেন রে গালাগাল দেবে এই জন্য মাশ্চর্য করেন ভার্তা দেখো দেখো হরিণীগুলোর কিরম সৌভাগ্য ওদের স্বামীগুলো ওদের সঙ্গে মাশ্চর্য করেন। না কৃষ্ণকে ওরাও দেখছে ওরাও দেখছে আর তারা এই এরকম আর চোখে হরিণগুলো কৃষ্ণকে দেখছে দেখে এই চোখের দ্বারা ওরা তো পশু জাতি ওরা তো তোমার মতো ঘণ্টা নেড়ে আরতি করতে পারে না ভালে গোদা গদা ধরে ওখানে আরতি করছেন ভগবান আরতি করছেন সেখানে সেখানে ওরা প্রণয়াবলৌকিক চোখে দ্বারা আরতি করছেন প্রেম নিবেদন করছেন কৃষ্ণকে বৃক্ষ লতা মাধবী লতা গুলমলতা সব আছে বিন্দাবন সব বর্ণনা তুলসী মারতী সবাই বিল্ল রয়ে গেছেন সমস্ত সবাই চিনময় জগতের বৃন্দাবন ধন্য পুয়া দি রণয়াবলোক তারা যথেষ্ট পূজো করলেন অপূর্ব আনন্দময় পূজো আর আমি তো সব বর্ণনা করছি না কারণ সব বর্ণনা অনেক সময় লাগবে আর এখানে কি হচ্ছেন গাবশ্চ কৃষ্ণ মুখ নির্গত বেনুগীত পিজু সমত্তম ভিত করণা পুটৈ পিবন্ত আর গৌবাছুর বন আছেন গৌমাতা তো আছেন গৌমাতা যে কৃষ্ণ ধনিয়ে এলো কানটাকে এরকম খারাপ করে দিয়েছে ফুলের মতো আর বাছুরগুলো যেগুলো খাচ্ছিল দুধ পান করছে মায়ের স্তনে মুখ দিয়ে সেগুলো দুধপান বন্ধ করে দিয়েছে দিয়ে বানিয়ে চুপচাপ হয়ে গেছে যেন মনে ছবি কেউ নড়ছে স্তনের মধ্যে মুখ দিয়ে আটটা আনছে না যে হচ্ছে অমৃত এই পীযুষকে পান করছেন কারা উত্তম্ভিত কর্ণ কর্ণটাকে মনে হচ্ছে চষক মানে হচ্ছে গ্লাস যেটা বলে খাও পান করো জল গ্লাসের সঙ্গে গ্লাস পেতে দিয়েছে রসটা আসছে এখানে ধরছে আবার পান করছে এই জন্য বলছেন হ্যাঁ এখানে বলছেন বলছেন পিজুষ মুত পুটেই পিবন্ত আর সাবাহা বাচ্চাগুলো স্তনপয় কবলা তারা বাচ্চা দুধ খায় সবে জন্মেছে তারা সব স্তনকয় কবলা স্মতুর গোবিন্দ মাত্মি সব বন্ধ করে দিচ্ছে সব কাজ হ্যাঁ আর চোখে দিয়ে জল পড়ছে বাছুরগুলো চোখ দিয়ে টস টস করে জল পড়ছে আর পাখিগুলোর অবস্থা কিরকম গাছে যে পাখিগুলো সেগুলোর অবস্থা কিরকম স্থাবর জঙ্গম সব কথার বলা হলো অল্প অল্প আমি গেলি স্পর্শ করেই যাচ্ছি আমার লজ্জা ঘরে ওই জন্য এভাবে আমি হরি কথা আলোচনা করি না সেই কিন্তু কুপায় কি জগন্নাথের সামনে করতে হবে বৈষ্ণবগণের আদেশ প্রায় ভালো করে শুনতে হবে প্রায় বতাম্বী গামসমিন কৃষ্ণে ক্ষিতম তদুদিতম কল বেনু গীতম প্রাম্বিহগ মুিত কলবেন রূপ কলবেনু গীতম আ্রুম ভুজানুচি প্রবলা শৃণন্দিলে দৃশো বিগত নো বা কি বলছেন প্রায় বেহ গা মুস কৃষ্ণে ক্ষিতম তদীতম কল বেনছেন বৃন্দাবনের আর ভগবান বংশী ধনী করছেন সেই সময় পক্ষীগুলো সব মুনি হয়ে গেছে এখন মৌন বোধ আর আওয়াজ করছে না সব চুপচাপ এতক্ষণ আওয়াজ করছিল যেই বংশী কানে গেছে সমস্ত পাখি স্ট্যান্ড যেখানে যে পাখি আছে যেখানে যে পাখির যে ডালে বসে রয়েছে কেউ কেউ কচি পাতাকে এরকম খাচ্ছে ঠোকর মেরে কচি পাতা মুখে নিয়েছে কচি একটা পাতাকে প্রবাল ছোট্ট সবে গজাচ্ছে মুখে নিয়ে ওটা তো রুচিকর খুব ভালোবাসে ওরা ওটাকে মুখে নিয়ে ঠোকর মেরে মুখে নিয়েছে যেই কৃষ্ণের বংশীদ্ধ নিয়ে এসছে সঙ্গে সঙ্গে বন্ধ খাওয়া বন্ধ মুখ বন্ধ হয়ে গেছে আর কোনো আওয়াজও নেই খাওয়াও নেই কিচ্ছু নেই সেই জন্য বলছেন প্রায় বতান্ব বিহোগা বিহোগা বহুবচন সমস্ত পক্ষী সকল বৃন্দাবনের মনয় বনে অস্মিন কৃষ্ণেক্ষিতম তদিকম বলছে তাহারা মুনি হইবে সকল বিহোগ তাহারা মুনি হইবে কারণ তারা কৃষ্ণকে যেরূপ দর্শন হয় কৃষ্ণকে যেভাবে যেভাবে দেখে হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণেক্ষিতম কৃষ্ণেক্ষিতম কৃষ্ণের দিকে নম্বরে থাকাচ্ছেন আর তার থেকে যে বেনুনাথ উত্থিত হচ্ছে এটাও বুঝতে পারছেন পাখিরা আওয়াজ খুব বুঝতে পারে এ কৃষ্ণেক্ষিতম কৃষ্ণকে দেখছেন আর তদুদিতম কল বেইন গম তার যে কলনাদ হচ্ছে বেমশির নাথ সেটা শুনছেন কানে আসছে পাগল হয়ে গেছেন তার সব মনে যেন আকার আঁকা রয়েছে কোনো একটা চিত্রকার যেন বৃন্দাবনে একটা ছবি এঁকে রয়েছে সব সব জিনিস স্ট্যান্ড স্টিল ছবি একটা মনে হচ্ছে ছবি দেখছ কেউ নড়ছেন এরকম হয়ে গেছেন বলছে আরুয যে দ্রুম রুচির প্রবাণ প্রবাণানো শ্রেণী অমিলিত দৃশ্য তারা চোখ বুঝছে না পাখিগুলো যে চোখ বোঝে মাঝে মাঝে যোগও বুঝছে না এক দৃশ্যে সেগুলো দেখছে তারপরে যেগুলো সে বর্ণনা করা আছে সেগুলো আমি আর বিস্তৃত বর্ণনা করতে পারবো না যেহেতু সময়ের অভাব এগুলো রসময় বস্তু হন্তায়ম্লা হরিদাস বর যদ রাম কৃষ্ণ চরণ পরশ প্রমোদ মানম তনোতি সহ গো গন পানি হনতা অল হরিদাস পরশো প্রমোদ মানম তনতি সহগনস্তৈর পানীয়যই এখন বৃন্দাবনে যে গোবর্ধন আছেন তার মহিমা আবর্ণনা করছেন যে সমস্ত যারা হরি ভগবানের সেবা করেছেন তাদের মধ্যে এই গোবর্ধন গিরিরাজ মহারাজ কি জয় এই গিরিরাজ সর্বশ্রেষ্ঠ সেবক যার কন্দরে কন্দরে রাধারাণী রাধারাণী গোবিন্দকে সঙ্গীত শিখিয়েছেন সখীগণকে সঙ্গীত শিখিয়েছেন এই কন্দরে কন্দরে বসে বিনা নিয়ে বিভিন্ন সঙ্গীত শিখিয়েছেন সখীগণকে তার নিজের প্রাণনাথকে জগতের গুরু কৃষ্ণ তার গুরু রাধা রানী এগুলো সব বিচার আছে বলছেন এই আশ্চর্য বরহা নম বিয় পুণ গোপবৃন্দ বৃন্দারণ্য শপথ রম প্রশীতকীতি বাঞ্ছাশ কৃপা সিন্ধু বিশ পতি পাবভ্যো বৈষ্ণুভ্যো নমো নম